মানবতা ...あの সমধা আসসালামু আলাইকুম যে যেখানে থাকুন না কেন যারা পিস টিভির স্ক্রিনের সামনে বসে আছেন এই মুহূর্তে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে মুবারক জানাচ্ছি আল্লাহ তাল শুকুর আদায় করি আল্লাহ প্রশংসা করি রসুল করিম সাল আলাইহাল্লামের কাছে দুরুদ এবং সালাম প্রকাশ করি এবং আমি সাহাবাই আজমাইনদের উপরে দুরুদ এবং সালাম এবং তাদের উপরে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহর যেন আমাদেরকেও তাদের সাথে সংযুক্ত করে নেন সম্মানিত ভাই ও বোনেরা আমরা শুরু করেছিলাম ইসলামে নারী সম্পর্কে আল্লাহর সাথে তাদের কি সম্পর্ক হবে তার দীর্ঘ আলোচনার পরে এখন আমরা আসি দৈহিক জীবনে তার পার্সোনাল জীবনে তার দৈহিক ব্যাপারে ইসলাম একজন মেয়েকে কি গাইডেন্স দেয় একজন মেয়েকে কিভাবে কি বলে যে তুমি শারীরিকভাবে তুমি কেমন থাকবে ইসলাম কি বলে এটা একটা ভালো টপিক এটা আমরা জানার চেষ্টা করি প্রথমে ইসলাম আমাদেরকে বলে যে দেখো তোমার তোমার দৈহিক দিক দিয়ে তুমি সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী হবে এর জন্য তোমার প্রথম কাজ হল খাওয়া দাওয়া এটাকে তুমি কন্ট্রোল কর খাওয়া দাওয়া কন্ট্রোল করা কাকে বলা আল্লাহ তালার ভাষায় তিনি বলেছেন যে কুলু ও শ্রভু ওসরিফু তোমরা খাও তোমরা পান করো কিন্তু তোমরা অ্যাকসেপ্ট করো না ওলাহ তুসরিফু সীমা লঙ্ঘন করো না অনেক সময় আমরা খাইতে বসি খাইতে খাইতে খাইতে খাইতে অনেক খেয়ে ফেলে হ্যাঁ যেটা আমাদের ক্ষতির কারণ হয়ে যায় আমাদের আমরা লন্ডনে আমাদের যে সমস্ত পরিবারে রোগ বেলায় নিয়ে গবেষণা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের মেয়েদের কিন্তু ডায়াবেটিস হয়ে গেছে বেশি অথচ এটা যে এমন না যে তারা বেশি খান কিন্তু যেহেতু তাদের ব্যায়াম কম হয় তো যে খাওয়াটার খাওয়ার পরে যে কার্বোহাইড্রেট যেটা জমে এটা মানে বান হতে পারে না এটা শরীরের মধ্যে শেষ হয়ে যেতে পারে না এর জন্য প্রায় রোগী হয়ে যায় আল্লাহ রসুল্লাহ আসসালামের একটা হাদিস আছে এরকম সেখানে রসুল্লি কারিম সালাম বলতেছেন যে মানুষের জন্য ভর্তি করতে করতে পারে খুব খারাপ জিনিসের মধ্যে তার পেট হল অন্যতম যে এটা ভর্তি করলে খারাপ হয়ে যায় ক্ষতিকর হয়ে যায় যদি তোমরা খেতেই চাও তো তোমরা পেটকে তিন ভাগে ভাগ করো একটা হলো তোমরা খানির জন্য এক ভাগ পানির জন্য এক ভাগ এবং এক ভাগ তোমরা খাও বাতাসের জন্য হ্যাঁ অনেক সময় এত খেয়ে ফেলে আমরা মাঝে মাঝে যে আমরা শ্বাস নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এটা যদি হয় তাহলে আমাদের শরীর খারাপ হয়ে যাবে বর্তমান বিশ্বে কিন্তু পুরুষ নারী সবার মধ্যে অবেসিটি যেটা মোটা হওয়ার প্রবণতা এটা বেশি এবং মোটা হয়ে গেলে একবার যদি আপনার বিশেষ করে কোমর যদি মোটা বেশি মোটা হয়ে যায় তখন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই এইগুলোতে আল্লাহ রসুল সাল্লাহাম আল্লাহ আমাদের মেয়েদেরকে বলছেন যে তোমরা খাও পান করো কিন্তু দুর্বল করে ফেলে বেশি খেলে কিন্তু মানুষ দুর্বল হয়ে যায় ঘুম আসে দেখবেন যে খাওয়ার পরে মনে হয় আমি ঘুমিয়ে পড়ি এটা একটা খুব খারাপ অভ্যাস কিন্তু খাবার সাথে সাথে ঘুমানো খাবার পরে একটু দেরি করে ঘুমানোর কথা বলা হয়েছে যদিও আমাদের দেশে বলা হয় যেমানো খুব ভালো কথা না হাড়গুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় অল্প বয়সে সমস্যা হয়ে যায় কোমরে ব্যথা হয় বা হাঁটুতে ব্যথা হয় এগুলো কিন্তু আমাদের নিয়মিত ব্যায়াম না করার কারণে হচ্ছে ঠিক মতো মানে একটা ব্যালেন্স খাওয়ার না হোক খাওয়ার জন্য হচ্ছে মুসলমানদের কাপড় চোপড় কিন্তু পরিষ্কার থাকে অনেকে বলবেন যে একটা কাপড় কখন পরিষ্কার করি না এটা ঠিক নয় আল্লাহ রাখতেন আমাদের উচিত যে কাপড় যত কম থাকুক না কেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন মানে একবার সেখান থেকে যেন গন্ধ না বেরো হয় অনেক সময় মেয়েদের বেশি রান্না বাড়া করতে হয় ঠিকই আছে কিন্তু রান্না বাড়া করার সময় কাপড় রাখবেন হাতের কাছে তাতে মুষবেন এটা করলে হবে কি যে আপনার আপনার সৌন্দর্য হল এটা ইসলাম মানে সৌন্দর্য ধর্ম যত সুন্দর থাকা যায় ততই বেশি ভালো এটা আশা সিদ্দিকার আল্লাহ তালা আনহার মধ্যে আমরা দেখেছি অনেক সময় যে আমরা এই যে রাতে যখন সুতে যাই সকালে যখন ঘুমের থেকে উঠি আমরা মিসওয়াক করি না আমরা ব্রাশ করি না ব্রাশ করলে না যায়জের কিছু নেই মিসওয়াক করলে আরও সুন্দর ব্রাশ করলেও ভালো হয় ব্রাশ করার কারণে দাঁতের ফাঁকে যে গন্ধগুলো হয় খাদ্যগুলো ঢুকে থাকে এগুলো কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতেন উনি দাঁত মাসতেন চিন্তা করেন কিন্তু যিনি ধাবি আল্লাহ রসুল্লাহামের সহধর্মিনী তিনি কেমন মানে সুন্দরভাবে থাকতেন তিনি দাঁত মাসতেননি কারণটাকে হাজিজ বর্ণনা করতে হতো আল্লাহ রসুল সাল্লাহ আসালামের সাথে তার সাক্ষাৎ হতো তিনি আল্লাহ রসুল আল্লাহ রসুল সালাম বলেছেন আইনদা কুললি চলাতেন তাহলে নামাজের সাথে নামাজের সময় আমি প্রত্যেকে দাঁত মাজার জন্য তাহলে এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা মুসলমানদের কিন্তু দাঁতের রোগ খুব কম হওয়ার কথা ছিল কিন্তু মুসলমানদের দাঁতের রোগ প্রচুর কারণ হলো আমরা ঠিক মতো মেস করি না তো আমাদের উচিত মেয়েদের বিশেষ করে যে এগুলো করা উচিত অতিরিক্ত পান পান খাওয়ার মধ্যে অনেক ক্ষতি আছে আবার এই দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেক সময় তামাক পোলা ব্যবহার করতে দেখেছি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সাহাবিদের মধ্যে এগুলো তো পাওয়া যায় না এগুলো আমরা দেখি না তারা কত সুন্দর মার্জিত জীবনযাপন করতেন আদের মুখ দিয়ে কোনো বাজে গন্ধ আসত না তারা মিসওয়াক করতেন আমাদের কিন্তু এরকম ব্যাস করা উচিত এই যে ইসলামের যে শিক্ষাগুলো এগুলো কিন্তু মুসলমানরা আগে শিখিয়েছেন শুধু তাই না আমাদের চুলের যত্নেও আল্লাহ রসুল সাল্লাহ আলি সালাম একটা হাদিস বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস বলে আমার কাছে মনে হয় আবু হুরাইরা রাজত আনহু বলেন যে মহানবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যার চুল আছে সেজন্য চুলের যত্ন নেয় তো চুল তো মেয়েদের বেশি থাকে পুরুষের চেয়ে চুলের যত্ন নেওয়া দরকার অনেক সময় দেখা যায় চুল জট বেঁধে গেছে অনেক সময় দেখা যায় চুলের উকুন ধরে গেছে আল্লাহ রসুল সাল্লাহাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এটা আমাদের নির্দেশ দিচ্ছেন তুমি যেন চুলের যত্ন নাও আল্লাহ রসুল সাল্লাহ চুলে তেল ব্যবহার করতেন তেল ব্যবহার করতেন আমাদেরও মানে চুল অনেকে তেল ব্যবহার করলে সমস্যা হয় ঠিক আছে কিন্তু চুল যেন সুন্দর থাকে এটা কিন্তু ইসলামের নির্দেশ আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাহাম বলতেছেন এটা অনেক সময় আমরা এটা জানি না যে ইসলাম কত সুন্দর জিনিস আমাদের শেখাচ্ছেন তবে একটা জিনিস কিন্তু আমাদের মাথা রাখার দরকার যে মেয়েদের জিনিস এটা ব্যবহার করার জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা যাও বাইরে যাও তোমরা সুগন্ধি ব্যবহার করবে না কারণ সুগন্ধির কারণে হয়তো পুরুষের অ্যাট্রাকশনটা আরো বেড়ে যায় এই জন্য সুগন্ধিটা আহ আল্লাহ রসুল সাল্লাম মেয়েদের নিষেধ করেছেন তবে এমন সুগন্ধি যেটা হয় যেটা কোন কিছু হয় তাহলে কিন্তু যায় যাচ্ছে কিন্তু যেটা একেবারে এত সুগন্ধ যেটা মানুষের কাছে ছড়াই পড়তেছে আপনার শরীর থেকে এটা না করা ভালো এটা রসুল করিম সাল আলাইসালাম আমাদেরকে নিষেধ করেছেন একবার রসুল করিম সুল্লাহ একজনকে দেখলেন তার মাথায় চুল আছে সে চুলটার মতন হয়ে রয়েছে তো উনি চিরুনি নিয়ে বললেন যে তোমরা কি সুন্দর দেখা যাচ্ছে না আগে তো তাকে শয়তানের মতন দেখা যাচ্ছিল চিন্তা করেন একজন মানুষকে শয়তানের সাথে উপমা দিলেন শয়তানকে তো কেউ যায় না দেখতে পায় না কিন্তু চুল যদি এরকম ঝাঁকড়া মাকলা থাকে হ্যাঁ মানে দেখতে এ দেখা যাচ্ছে এবং নারীদের ক্ষেত্রে নারীদের চুল ঢেকে চলা ভালো তবে বাড়ির ভিতরে চুল ঢাকার দরকার হয় না সেই চুল জন্য সুন্দর থাকে অনেক সময় চুল ছুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেছে এই জন্য চুলটাকে সুন্দর করে রাখা এটা কিন্তু ইসলামের একটা নিয়ম আর ইসলামের আরো অনেক শিক্ষা আছে ইসলামের যে সমস্ত শিক্ষা মেয়েদের জন্য সুন্দর করে দিতে পারে মেয়েদের জীবনকে পরিশালিত এবং সুন্দর করে দিতে পারে সেগুলো নিয়ে পরিশীলিত এবং সুন্দর করে দিতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমরা একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি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 साढ़े एगारोटाएदे और रात एगारोट भारत पीज टी बांगल् समय भलो व्यवहार दाय दायित्व आज से पालन करब मानवतार आदेश रत साढ़े आठटाय बांगलेश रत आठटे भारत पीट्टी बुझे, बुझे। अल्लाह तला वादा कर उपाय भाई की चार बंधे की उपाय রবিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 আশা করতেছিলাম যে আপনারা আমাদের সাথে আছেন এবং ইনশাল আমাদের সাথে আছেন আজকে আমরা আলোচনা করতেছিলাম যে ইসলাম একজন মেয়েকে তার দৈহিক দিক দিয়ে কেমন থাকতে বলে হ্যাঁ এটা কিন্তু ইসলাম শিখে সেটা আমাদের জানা দরকার ইসলাম সৌন্দর্য প্রিয় আল্লাহ রসুল সালিসাম এক হাদিসে সুন্দর করে বলেছেন যে ইনদা জামিল ইহাবুল জামান আল্লাহ তালা সুন্দর এবং সৌন্দর্যকে তিনি পছন্দ করেন তিনি পছন্দ করেন ইন্দুরা আল্লাহ করেন যে তিনি যে নিয়ামতেন এই নিয়ামতের নামত তিনি দেখাবেন যার ভালো সংগতি আছে ভালো কাপড় পরা সুন্দর আহ ব্যবহার করা এগুলো কিন্তু ইসলাম আমাদেরকে বলে যদি আপনি সুসজ্জিত না হন তাহলে এটা এটা ইসলামের বাইরে যাচ্ছেন হ্যাঁ আমার এত সাজগোজের দরকার নেই ঠিকই আছে আপনার ক্ষেত্রে আপনি করতে পারবেন কিন্তু এমন হওয়া উচিত না যে আপনি আপনি যা আছে একটু খারাপ করে দেখাচ্ছেন নিজেকে তাই না আপনি সেজে চলবেন যতটুকু আপনার অ্যাবিলিটি আছে এখন এটা কি তাকাব্দুরি হবে এটা কি অহংকার হবে কিনা আল্লাহ রসুল সাল্লাম বললেন না এটা অহংকার না অহংকার হলো বাতারুল হাকাতুর আর রেজাল মানে যদি কোনো হক মানুষের সামনে বলা হয় যে এই সত্য কথা এটা হলো বাস্তব কথা যদি আমি মানি না এটা একটু অহংকার বাস্তব কথা সত্য মানুষ যদি না মানে এটা তো অহংকার অথবা মানুষকে যদি ইহানাত করা হয় মানুষকে যদি ইনসাল্ট করা হয় মানুষকে যদি ছোট মনে করে নিজেকে যদি বড় করে তোলা হয় এটা হলো অহংকার আপনি পোশাক আশাক আশাকে যদি আপনি নিজেকে দেখাতে চান অন্য সমাজে যে আমি অনেক কিছু হয়ে গেছি তাহলে এই পোশাক কিন্তু আপনার জন্য হারাম এমন পোশাক পরা যাবে না যেটার কারণে আপনি সমাজ থেকে আলাদা হয়ে যাচ্ছেন গোটা সমাজের লোক মনে করছেন যে আপনি আলাদা এই ধরনের পোশাক পরা কিন্তু ঠিক নয় আপনি পোশাক পরবেন সমাজের লোকদের পোশাক পরবেন তবে আপনার যতটুকু সংগতি আছে সেই তো সঙ্গতিটুটুকু মানুষকে আপনি দেখাবেন এবং সেটাও ব্যবহার করবেন কিন্তু এই দেখানোটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে পুরুষের মতোই হবে না মেয়েরা তার যে সমস্ত সৌন্দর্য আপনি দেখানো বাইরে যায় তারা আপনি একটা ভালো কাপড় পরলেন এটা জন্য আছে। কিন্তু আপনার দেহের যে সমস্ত সৌন্দর্য আছে এগুলো বাইরে না আপনি ঘরের ভিতরে আপনার অনেক সুন্দর সুন্দর জিনিস পরেন এতে কোনো সমস্যা নেই বনেদের সাথে যে সমস্ত প্রোগ্রাম আছে যেখানে শুধু মেয়েরা থাকবে সেখানে আপনি সেজে গুজে চলবেন সেখানে এমন ভাবে যাবেন যাতে আপনি যে সুখে আছেন আপনার স্বামী যে আপনাকে ভালো রেখেছেন এটা কিন্তু আপনার দেখানো এটা উচিত যেহেতু ওই হাদিসে আছে ইন্দা জামিরুন আল্লাহ আল্লাহাল সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন একবার রসুল সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো এক খেজুর গাছের আড়াল থেকে এক মহিলা একটা কাগজ নিয়ে আল্লাহ রসুলের সামনে ধরেছেন আল্লাহ রসুল্লাহ বলছেন যে এই হাতটা কার হাত এটা কি পুরুষের হাত নাকি মেয়েদের হাত আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে মানে কণ্ঠোর থেকে আওয়াজ আসলো ওই ওই পাশের এই লোকটার যে এটা একটা মেয়ের হাত আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বললেন যে এটা মেয়ের হাত তাই যদি হয় তাহলে হাতে মেহেন্দি নাই কেন হাতে রং নাই কেন চিন্তা করে দেখেন যে ইসলাম কত সুন্দর একটা জীবন ব্যবস্থার নাম মেয়েরা হাতে রং পড়বে ছেলেদের জন্য কোনো রং নাই রং মেয়েদের জন্য আমাদের কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় আমরা দেখি যে মশা ছেলেরাও হাতে মেহেন্দি পড়তেছে এটা কিন্তু ঠিক না হাতের নখের মধ্যে মেহি পড়তেছে এটা ঠিক না ছেলেদের জন্য রঙ নাই রং হলো মেয়েদের জন্য মেয়েরা সুন্দর করে আল্লাহ রসুল বলুন তোমার এটা যদি মেয়ের হাত হয় তো সাদা কেন ওখানে একটা ওখানে রং দেখা যাচ্ছে না কেন এটা কিন্তু ইসলামের আমাদের শিক্ষা যে আপনাকে সুন্দর করে তুলবেন বন্ধুর কাছে আপনি সুন্দর করে তুলুন আপনার আহ স্বামীর কাছে আপনি সুন্দর করে তুলুন আপনার ছেলে মেয়ের কাছে আপনি রুচিশীল ব্যক্তিত্বশীল একজন নারী সেটা আপনি তুলে ধরুন এটা না হলে কিন্তু ইসলামের যে সভ্যতা আছে আপনারা সবাই যদি মনে করেন যে না এখানে একটা জিনিস আছে তাহলে যে আল্লাহ রসুলাম আহ কিছু মহিলা সম্পর্কে খুব কঠোর বাণী দিয়েছেন যাদেরকে আল্লাহাল ভাষায় বলেছেন এত বার জন্য উলা তোমরা যখন বের হবে বাইরে সে বাইরে হওয়ার তোমাদের দৈহিক যে অবস্থা থাকা দরকার সেটা জন্য জাহিলিয়াতের ওই রকম না হয় যে তোমাদের এমন পোশাক পরেছ যেটা নারী যে সমস্ত অঙ্গগুলোকে করে গুলো সেগুলো তোমরা প্রদর্শন করতেছ কি টাইট ফিট কোন পোশাকও মেয়েদের পড়া উচিত না আল্লাহ রসুল সাল আলিয়া বলছেন যে এমন এক যুগ আসবে যে যুগে নারীদের কেউ কেউ এরকম হয়ে যাবে যে তাদের মাথার চুলগুলো এরকম উঁচু করে অনেক সময় আবার দেখিত যে বিভিন্ন রঙের চুল করে রাখবে এবং তারা কাপড় পরেছে কিন্তু আর তারা আবার দেখা যাচ্ছে যে তারা উলঙ্গ মতন উলঙ্গ বাহার শাড়ি মাঝে মাঝে আমরা শুনতাম যে উল উলঙ্গার শাড়ি মানে এমন শাড়ি পরা হয়েছে এমন কাপড় পরা হয়েছে যেটা উলঙ্গ করে দেয় মানুষ এটা কিন্তু আমাদের সমাজে কিন্তু ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে আমাদের সমাজে বিবাহ পূর্ব প্রেম বেড়ে যাচ্ছে এগুলোর পিছনে কারণ হলো মেয়েদের এইভাবে বাইরে যাওয়া আপনি বাইরে যাবেন আপনি পড়াশুনো করুন কিন্তু এমনভাবে যান যেটা আপনাকে আপনার আভ্রুকে ঢেকে রাখবে আপনাকে ভালো রাখবে এটা কিন্তু আমাদের উচিত এবং মেয়েদের মধ্যে আরেকটা দোষের কথা রসুল বলেছেন যে মুমি এমন অবস্থায় চলে সে সিডিউজ করে পুরুষদেরকে সে আকর্ষণ করার জন্য সে বিভিন্ন অঙ্গভঙ্গি করে অনেক কিছু মহিলা আছে কিন্তু এরকম এরপরে হলো মা এলাত নিজেরাও খারাপ অবস্থায় আছে যদি এরকম হয় তাহলে কিন্তু এটা খুবই খারাপ আল্লাহ রসুল যারা একটা পয়সা হয়ে গেছে তারা ধ্বংস হয়ে গেছে অনেক সময় আমরা দেখতাম যে মাশাল তার মানে প্রথম জীবনে খুব ভালো আছে কিন্তু টাকা পয়সা পাওয়ার পর থেকে উল্টো পাল্টা হয়ে গেছে আগে বোরকা পড়তেন কি সুন্দর করে এখন টাকা পয়সা হয়েছে হয়েছে বোরকা পড়েন কিন্তু দেখা গেল যে সব খুলে রেখে এখন এক ধরনের বোরকা হয়েছে হাফ বোরকা মানে শুধুমাত্র হয়তো এই শোল্ডারের উপরে মানে ঝুলাই দিয়ে এগুলো সব খুলে রাখলো এরকম পড়তেছে আমরা ইউরোপে পাশ্চাত্যে আমরা যে সমস্ত বা ভালো ভালো মেয়ে ভালো ভালো ঘরের মেয়েদেরকে অনেক সময় দেখি যে তারা বোরকা করতেছে খুবই আটসাটো অবস্থায় হাত প্যান পরে তার উপর দিয়ে একটা স্কার পড়তেছে এটা কিন্তু ঠিক নয় আপনি বলবেন যে আপনার পুরুষরা ভালো হয়ে যান ঠিক আছে পুরুষরা ভালো হয়ে তো আপনি এটা করলেন কেন পুরুষরা ভালো তবে আপনি এটা করলেন কেন এটা তো এই জন্য হচ্ছে এই যে আপনার এটা ভালো লাগছে এবং কিউ আপনাকে এটা দেখুক কিন্তু সমস্যা হলো কি যে আপনার ছ আপনি যা ইচ্ছা তো করতে পারেন কিন্তু মাসখান দিয়ে একজন লোক যখন এটা এগুলো দেখলো তার কিন্তু এটা গোনা হলো এবং গুনার কারণটাও কিন্তু আপনি হলেন তাহলে আপনি যে সুন্দর প্রসাদ পড়লেন তারপরে আবার গোনার কারণ হয়ে গেলে এখন ক্ষতি তো মানে যুক্তিতে তো এটা বলে এই জন্য রসুল সরিম সাল্লাইসাল্লাম আমাদেরকে এই কথাগুলো বলেছেন মহানবী সাল্লামের স্ত্রীরা এবং মহানবী সাল্লি ইসলামের জীবন যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে তাদের জীবন কিন্তু এরকম সুন্দর ছিল তবে তারা যেটা করতেন যে আল্লাহ রসুল সাল্লাহসালাম যেটা করতেন যে তাদেরকে তাদের যতটুকু এবিলিটি আছে সেই অনুযায়ী রাখতে চেষ্টা করতেন একবার এরকম হল যে নারীরা সবাই একসাথে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি ইসলামের কাছে আসলেন তখন নারীদের দুটো গ্রুপ ছিল আল্লাহ রসুল সাল্লাহ আসালামের ওখানে এক গ্রুপের নেতৃত্বে ছিল আয়সা সিদ্দিকা রাজু তালা আনহা আর এক গ্রুপের নেতৃত্বে ছিল আম্ব সালা রাজ আনহা দুই গ্রুপ সলা পরামর্শ করে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে এসে বলছেন যে এ রসুল্ল্হ আপনি যেভাবে আমাদেরকে রেখেছেন এটা আমাদের কাছে খুব বেশি পছন্দ হচ্ছে না আপনাদেরকে আমাদের লিভিং স্টেটাসকে আরও একটু হায়ার করতে হবে আরো সুন্দর করতে হবে আমাদের খানাপিনার ব্যবস্থা ভালো করতে হবে আমাদের পোশাক আশাকের ব্যবস্থা আরো ভালো করতে হবে আমাদের যে ঘোর পোশাকই দেন তাকে আর আটু বাড়াতে হবে তা নাহলে হবে না আল্লাহ রসুদাল্লা আসালামের মনটা খারাপ হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল উনি খুব কষ্ট পেলেন মনে উনি শপথ করে ফেললেন যে ঠিক আছে আমি তো এই জন্য তো আমার তো সময় নেই আমি এইগুলো করার জন্য আমি দুনিয়ায় আসিনি তোমার যদি তোমাদের যদি এই জীবন পছন্দ না হয় ভালো কথা তোমাদের ঘরে তোমাদের পাশে আমি আর এক মাস যাচ্ছি না এক মাসের কথম করে ফেললেন আল্লাহর কথম তোমাদের কাছে আমি এক মাস তোমাদের কাছে যাব না কি ব্যাপার যে আল্লাহ রসুলাম খুব অসন্তুষ্ট অবস্থায় শুয়ে আছেন একটা মানে বিছানার উপরে সে বিছানাটা খেজুরের পাতা দিয়ে বানানো এবং তার পবিত্র গায়ে ওই মানে খেজুরের দাগ লেগে গেছে হজুর ওমর যখন এই ঘরে কথাটা শুনলেন উনি ছুটি আসলেন যেহেতু তার মেয়েও কিন্তু আল্লাহ ঘরে ছিল এসে দেখলেন যে মেয়েরা ওই পাশে দাঁড়িয়ে রয়েছে আর আল্লাহ রসুল খুব মন খারাপ করে আছেন আল্লাহ আবু বকার যে আহ আয়েসার ঘাড়ে হাত দিলেন বললেন যে এত কষ্ট তুমি দিচ্ছ কেন হাজত ওমর যে তার মেয়ে গায়ে ওই হাত দিয়ে বললেন তুমি এমন করছে কেন মানলেন না তো ঘাড়ে হাত দিলেন যে তুমি এটা কেন করলে এগুলো তুমি তোমরা কেন করছো তো এরপরে আল্লাহ যে একমাস আমি ছেড়ে দেব। তোমরা ভালো ভালো জায়গায় বিয়ে সাথী করবে এবং লাগসারি জীবন যাপন করবে অথবা যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমার যে জীবন আছে সেই জীবনটা পছন্দ করতে হবে আখারাতের জীবনে তোমরা পাবা তোমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করো আয়সা সিদ্দিকার আল্লাহতাল আনহার কাছে তাতে যদি আমার কষ্ট হয় হোক সব নারীরা শুনলেন হজর আয়সা সিদ্ধিকার পদাঙ্ক অনুসরণ করে আমি এই হাদিসটা বলার কারণ এটা বলছি যে হ্যাঁ আপনি সৌন্দর্য মনটি তো থাকুন থাকুন সৌন্দর্যকে আপনি তুলে ধরুন কিন্তু আপনার স্বামীর সংগতির দিকে তাকাবেন স্বামীর সংগতির দিকে তাকাবেন এটা কিন্তু আমাদের করতে হবে তো মুসলিম মহিলাদেরকে তার দৈহিক যে সমস্ত ডিরেকশন ইসলাম দিয়ে থাকে সেগুলো যদি পালন করা যেত তাহলে দৈহিক দিক দিয়ে তারা ভালো থাকত তাদের কষ্ট হতো না তারা সুখে জীবনযাপন করত। কিন্তু এগুলো কিন্তু আমাদের সমাজে নাই একটা জিনিস মনে রাখা দরকার আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন আলমুমিনুল কউই ইলাল্লাহ মিনাল শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বল মৌমিনের এটা কিন্তু নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য আপনি যদি দৈহিকভাবে বেশি শক্তিশালী হন আপনি কিন্তু সমাজে এবং আপনার পরিবারে এবং সমাজে বেশি কন্ট্রিবিউট করতে পারবেন আপনি যদি অসুস্থ থাকেন আপনার সন্তানদের ভালো লাগবে না আপনার স্বামীরও ভালো লাগবে না আর নিজেরও ভালো লাগবে না ইসলাম যে পদ্ধতি আমাদের বলে দিয়েছে এই পদ্ধতি মেনে চললে দৈহিক ভাবে কিন্তু একজন মেয়ে খুবই ভালো থাকে আসল না দুনিয়ার জীবনে দৈহিকভাবে সুন্দর থেকে ভালো থেকে এ বাধাটার মাধ্যমে আখেরাতেও আমরা জান্নাত পাই আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আপনারা শুনছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার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 समाज सुख आब्दुरहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी रोबार मंगलवार और शुक्रवार रत एगारोटे और साढ़े दस टाय भारत पीस टी